আবু রাফি রজিয়াল্লাহ তাল্তে বর্ণিত তিনি বলেন একদা আমি আবু হুরাই রজিয়াল্লাহ তালাহ এর সঙ্গে ঈশার সালাত আদায় করলাম সেদিন তিনি ইজাসম শাক্কাত সুরাটি তিলওয়াত করে সাজদাহ করলেন আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি আবুল কাসিম সাল্লাহু আলাইসাল্লামের পেছনে এ সাজদাহ করেছি তাই তার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এ সুরায় সাজদাহ করব।